بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إلاه فلا ندل له ومن يدره فلا عادي له فنشهد ونلا إله إلا الله لا زد له ولا ند له لا, لا أسن له ولا نسن له لا مثل له ولا فأشهد أن محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاسة العرب العرباء وقيل الخلائط بعد الأنبياء عليهم السلاة والسلام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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قد الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم كيف تهدك أمة أنا أولها তমাম তারিফ তমাম প্রশংসা মহান আল্লাহ যিনি বন্দকে বলাার্জুন্য যোগ্যতা দান করেছেন বন্দদেরকে শুনবার জন্য কান মহান হজারো সলা মোহাম্মান আমাদেরকে হৃদায়ত দান করেছেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন আল্লাহ কোরআনে বাঘের মতো পবিত্র কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন পর্যন্ত পরিচালিত এই মহাপবিত্র জনসা আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত সম্মানিত রামায়িক রাম প্রয়ান করেছেন বুজুরগানের দিনের উপস্থিতি ছিল এবং আগামী ভোর পর্যন্ত যারা বয়ান করেছেন যারা বয়ান করবে আল্লাহ সবাইকে কবল করবেন যারা বয়ান শুনতে থাকবেন শুনেছেন আল্লাহ সবাইকে বয়ান করেন আল্লাহ বয়ানগুলির বরকটে এলাকার তাম মুরজাদের কবরাজ করে দেবেন আল্লাহ তাম দিলগুলিকে আল্লাহ প্রার আলম জিন্দা করে দেব আলম আমাদের এই মজলিশের মহামণি মুরব্বী সাহেরকে হায়াত করে দেয় এই মধ্যে এই মুরব্বীদের ছায়া আমাদের উপরে আল্লাহ বাকি রাখেন কারণ একজন চলে যা এক একটা খুলে যাওয়া বুজুর্গদের পরিভাষায় বলা হয় আওতা শব্দ প্যারা একটা প্যারা যখন নৌকার থেকে ছুটি যায় তখন সেখানে পানি ঢুকতে থাকে এরকম কোন এলাকায় যদি কি এরকম কোন বুজুর্গ থেকে বিদায় হয়ে যায় তখন সেই ছিদ্র দিয়ে সেই রাস্তা দিয়ে ফিরা ঢুকতে থাকে পুফুরি ডুবতে থাকে যেটা হাত থাকে সেই সিড়ে ঢুকতে থাকে মানুষের মধ্যে এবং একটা খুশির সংবাদ আমি আপনাদেরকে রসুল্লামের তরফ থেকে যেতেছি রসুল করিম সাল্লাম ইশাৎ করে আমার উম্মতের শুরু ভাগে যেরকম দামি দামি লোক থাকব শেষ ভাগও দামি লোক থাকবে এমন নয় যেখানে এক ভাগে দামি লোক থাকবে পরবর্তীতে দামি লোক কি থাকবে না এমন নয় হার যুব হার জায়গায় হার এলাকায় ভালো মানুষ কি থাকবে সংগ্রহে এবং সংরক্ষণে মোহাম্মদ মাহবুজুল্লাহ পিতা মালানা আব্দুল্লাহ গ্রাম লুদুয়া থানা রাইপুর জেলা লক্ষ্মীপুর মোবাইল জিরো ধন্যবাদ হ্যাঁ কখনো তাদের সংখ্যা একটু বেশি হবে কখনো তাদের সংখ্যা একটু কম হবে কখনো তাদেরকে নিকটে পাওয়া যাবে কখনো তাদেরকে একটু দূর থেকে তালাস করে সংগ্রহ করতে হবে এতদিনই ব্যস্ক না তোমরা পাওয়া হার যাওয়ার কি যাবে কারণ আল্লাহ সাত করেন ক্যামত পর্যন্ত করেন শরীরের আয়াতে কোন তোমরা সৎ লোক সত্যবাদী লোক কথার কাজে যাতে মিল হয়েছে এমন লোকদের সঙ্গে তোমরা সাথী হইয়া যাও এমন লোকদের সৌচর্য অবলম্বন করো এমন লোকদের সহযোগ্য তোমরা অবলম্বন এই আয়াত এক যুগের জন্য এক সময়ের জন্য এক দিনের জন্য না হয় বরং যখন থেকে নাজর হয়েছে তখন থেকে কেমন পর্যন্তের জন্য কেমন পর্যন্ত জন্য আনেওয়ালি উম্মতের জন্য কথা বলা হয়েছে কোন তোমরা সব লোকদের সঙ্গে বনে যাও তোমরা কথা আর কাজে মিল রয়েছে এমন লোকদের সাথে বনে যাও এমন লোকদের সৌবতার সহচর্য তোমরা অবলম্বন কর তাইলে হার যুগে যদি সৎ লোক না থাকে আল্লাহাদ হার যুগের জন্য এই আয়াত কখনো নাজল কি করতেন না আল্লাহ যখন গ্রাম পর্যন্তের জন্য কোরআন নাজল করেছেন এই আয়াত যখন গ্রাম পর্যন্তের জন্য নাজল হয়েছে তাহলে সাত ফিলের জমা সত্যবাব জমা কথার কাজে মিল আছে এমন লোক হার জমানায় পাওয়া যাবে কিভাবে হার জমানায় যাবে না আমরা তো খালি এই মামলাতে আসলে জলসায় আসলে খালি বক্তার অপেক্ষায় থাকি বক্তৃতার অপেক্ষায় থাকি এটা আসলে নিয়ম নয় আমরা যখন দিনই জলসায় এসেছি আদর্শ জমে বসে আমরা নেট লোকদেরটা সহমত লাভ করেছি এক বছরের ভিতরে এত বড় মজমা এত বড় নেট আমরা সারা বছর পাই এবং এখন যখন পেয়েছি আমরা এই সম্পর্ থেকে কিছু করকট লাভ করব না বৈশা বৈশা শুধু এই মোরাকিব হব ফিকির করবো আল্লাহ এই ইমানের আলো রয়েছে আল্লাহ মোহামেনদের ইমানের নোর আর আলোর থেকে আমার দিলের মধ্যে তুমি ইমানের নোর আর আলো দিয়া দাও রবি রহমতুল্লাহ বলেন প্রত্যেক মানুষের লে ছোট্ট ছোট্ট কুদরতি জানালা আছে যেরকম ঘরে জানালা থাকে যখন রৌদ্র উঠে তখন রুদ্রের ছটকা ছোট্ট চিত্র দিয়েও ঢুকে বড় চিত্র দিয়েও ঢুকে জানালা দিয়েও কি ঠিক এরকম ভাবে হার হার মোহাম্মানের মধ্যে কি আছে এরকম ছোট্ট ছোট্ট চোরা দারালা আছে গোপন দরওয়াজা আছে এসব দরওয়াজা দিয়া এক মোহাম্ম থেকে আরেক মোহাম্মের কলমের মধ্যে ইমানের আলো আর নূর পঁচতে থাকে আল্লাহ আমাদের যিনি মরব্বী আল্লাহ যারা হয়েছে। আল্লাহ তাদের সহচার্যর বরগতে তাদের সহগতের বর্গতে আমার দিলখানা যে অন্ধকার আমার দিলখানার মধ্যে যে নূরার আলো নাই তুমি আমার দিলের মধ্যে নূরার আলো দিয়া দাও যত গোলমায় অন্ধকারের কারণে আলো হলে তো আর কোন গোলমাল থাকে না যত চুরি ডাকাতি রাহাসানের কারণে আলোর মধ্যে তো চুরি ডাকাতি হয় না চোখ যে গোলমাল করতেছে চোখ যে নজরে করতেছে যেহেতু মধ্যে কিনাই নাই চোখের মধ্যে কিনাই নাই করেন ব্যবহার কি কারণ কারণে যত চুরি চমারি রাহাসনের ডাকাতি হয় প্রথম শুরু করে কে চোখে চোখে দেখে তারপরে চুরির প্রোগ্রাম বানায় প্রথম দেখে তারপরে হাইজাক করার আর ডাকাতি করার প্রোগ্রাম বানায় প্রথম দোষীকে প্রথম শুরু করেকে কে চোখ সেনা আর অপকর্ম প্রথম আরম্ভ করে কে চোখ চোখে সুন্দর দেখে চোখ আকৃষ্ট হয় তারপরে সে খারাপের দিকে কি যায় কেউ তো দেখে না আমি চোখে যে গোলমাইল করে কেউ তো কি দেখে না আমি একটা এই উদাহরণ একটু অপ্রাসঙ্গিক হলেও আপনাদেরকে আমি বলি যে অন্ধকার রাত্রিতে কেউ যদি ওয়াজ মাহা ফেলে আসে একটা লাইফ নিয়ে আসছে একটা হারিকেন আপনারা তাকে বুদ্ধিমান মনে করে যে ভাই খুব করেছেন অন্ধকার রান্ডে টর্চলাইট নিয়ে এসেছেন হারিকেন নিয়ে এসেছেন আমি তো আহমকের মতো চলে আসছি কোন বাতি আলো কৃষি আনি পথে যদি নাকি হোসট খেয়ে পড়ে যায় পথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় সেটা আশঙ্কাজনক না আচ্ছা এই লাইটার আর হারিকেন যদি কোনো ব্যক্তি সকালবেলায় যদি রাস্তা দিয়ে লাইট মারা মেরা হারিকেন চালায়া চলায়া চলে তাকে আপনারা কি বলবেন রাত আর দিনের ব্যস্ত রাত্রে চাকে লাইট হাতে থাকার কারণে হারিকেন হাতে থাকার কারণে বুদ্ধিমান বলেছেন বেলায় ওই ব্যক্তি লাইট মারা হারিকেন চলায়া চললে তাকে আপনারা কি বলবেন পাগল একে তাড়াতাড়ি করি পাবনার পাগলখানায় পাঠাইয়া দাও কিভাবে বলবেন না আমাদের হাবিব আম্বিআই করামদের হরিখেন আম্বিআ করামদের আলোর মাধ্যমে দুনিয়াবাসী কি করেছে পথ পেয়েছে রাস্তা পেয়েছে পথের সন্ধান পেয়েছে গোবরাহ থেকে সই রাস্তা পেয়েছে আর বিশ্ব জগতে আদর্শ জগতের মহামণী সূর্য যখন এসেছেন তখন সূর্য কি হয়ে গেছে উদিত হয়ে গেছে তখন সূর্য উদিত হয়ে গেছে এখন যদি নাকি অতীতের কোন ধর্মের লাইট বাইরা কেউ চলে অতীতের কোন ধর্মের হারিকেন নিয়ে কেউ চলে তাকে কি আপনারা বুদ্ধিমান মনে করবেন না পাগল মনে করবেন পাগল কারণ এখন দিন তুমি এখন কেন হারিকেনার লাইফ জানাও তাহলে আমাদের রসুল দুনিয়াতে আসার পরে বিশ্ব মানবতা আদর্শ সৃষ্টি আগমনের পরে রুহানিয়াতে আলো দুনিয়াতে বিস্তার করেছে দুনিয়া এখন নুরানি হয়ে গেছে এখন যদি অতীতের কোনো ধর্ম নিয়ে কেউ আসে খ্রিস্টবাদ নিয়ে কেউ আসে ইহুদিবাদ নিয়ে কেউ আসে অন্য কোনো মতবাদা এইসব নিয়ে কেউ আসে তখন কি সে বুদ্ধিমান না পাগল শেবৃষ্ট হবে আর এই পাগলদের চিহ্ন পাগলখানা পাঠানোর প্রয়োজন নাই আল্লাহবাব এই সমস্ত পাগলদের জন্যেই পাগলখানা জাহান্নামের কি করেছেন ব্যবস্থা করে রেখেছেন না আগলা তো সরা তো গর না আগলা তো বরা তো গরি তো ইঞ্চি মনসি ইঞ্চিন জবর সমস্ত আসমানি কিতের প্রায়োজন মিটে যে ওরকম সূর্য উঠে গেলে এখন ঘরের কনে রাখা দাও লাইটের প্রয়োজন মিটে গেছে ইসলামের আগমনের পরে রসুলের আগমনের পরে অন্যান্য ধর্মগুলিকে স্বসম্মানে রাখা দাও এগুলির আর প্রয়োজন কি নাই বসির রহমদুল্লাহ বলেন মনস গুণ শরীর কিংতি মহাসী পচৌহি বৈরু মুখম সংস্থ ওই হাদিব ওই মোহাম্মদ রসুল্লাম চার সফা হাকার সুপারিশ আমরা কামনা করে থাকি সমস্ত সংকটময় মুহূর্তে মুসিবতময় মুহূর্তে সেই মোহাম্মদ রসুর দুনিয়ার সরদার আখরাতের সরদার ইনসানের সরদার জেনের সরকার আরবের সরকার তিনি ওয়ান আরব তাম বিশ্বের সরকার তিনি তাম ওয়ার্ল্ডের সরকার তিনি বিশ্ব নবী তিনি তাম পৃথিবীর পদম্বর তিনি যেরকম সূর্য তখন পৃথিবীর জন্য আদর্শ জগতে মানবতার জগতে নবুয়াদের জগতে শামসম তিনি কি এবং আর সমস্ত হলো নক্ষত্র আর গ্রহের মতো আকাশে যখন সূর্য থাকে না তখন তারকার আলো পাওয়া যায় তখন চাঁদের আলো পাওয়া যায় সূর্য যখন উঠে তখন চাঁদ তারকার আলো কি থাকে চাঁদার তারকার আলোর কি প্রয়োজন বাতি থাকে তাহলে রসুল্লাহ সাল্লুসাল্লাম আদর্শ মানবতার জগতের সূর্য তিনি আসার পরে এখন অন্যান্য আদর্শিকিম প্রয়োজন থাকে আমাদের কিছু বুদ্ধিমানরা পরামর্শ দেয় ধর্ম সবটাই ভালো ধর্ম সবটাই এই কথাটা সবাই আমাদের এই কথা ধর্ম সবটাও কি ভালো কিন্তু ভালোর পরে কি কথাটা বলতে ধর্ম সবটাই ভালো আলোর যে যে জায়গা থেকে বিস্তার করে সবটাই ভালো হারিকেনও ভালো টস মাইটও ভালো মোমপাতিও ভালো ম্যাচ নাইটও ভালো কারেন্ট লাইটও ভালো পাম্প লাইট ও ভালো সবগুলোই ভালো না কিন্তু এখন যদি সূর্যের সঙ্গে তো হারিকানার লাইটের পোম্বাব্দি জ্বালায় এটাকে হারিকান লাইডের বাজ্যুতি নাস জ্বালায় দেশে পাগল হ্যাঁ তার ধর্ম সবটাই ঠিক এহুটি ধর্ম ঠিক খ্রিস্টান ধর্ম ঠিক এক লাখ চব্বিশ হাজারের তা কিন্তু যখন সূর্য তখন আসা গেছে এখন যদি অতীতের সে আগুনিয়া কে কেউ চলে তাহলে সে নবীর অপরাধ নয় সে ধর্মের অপরাধ নয় যে পাগল সেটা করবে। ঘুরবে সেগুলো সবচেয়ে বড় যে পাগল বুঝে আসছে রাত ভর মহলে মহ মে লাভ থা শবহো খুরশি দিজু নিকলা তু মতলা সাফ থা শুভ কো খুশি নিজু নিকলা তু মতলা সাফ থা রাত আমরা যখন তাকাই তখন আমরা দেখতে পায় সমস্ত নক্ষত্র আর তারকাগুলি শ্রোতা কিন্তু যেরকম মাথায় দিয়া একরকম দেখা যায় আকাশের তারকাগুলিও সেরকম শ্রোতার মতই মনে হয় কি ভাই আর চাঁদকে মনে হয় যেন সেই মজলিসের বক্তা চাঁদকে মজলিশের কি বক্তা তারকাগুলি শ্রোতা কিন্তু শুভাঙ্গলা সকালবেলায় যখন সূর্য পূর্ব গগনে উদিত হয় রাত্রের মঞ্চের বক্তা বা শ্রোতা কেউ আছে কেউ আছে তাই হুজুর সাল্লাহিসাল্লাম ত্যাপনি আমরা আদর্শ জগতের সূর্য তিনি উদিত হওয়ার পরে অতীতের কোন ধর্ম অতীতের কোন পাইগম্বরের আদর্শ আর বাকি কি দিন একমাত্র আল্লাহর নিকটে মনোনীত হয়েছে সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহর তরফ থেকে একমাত্র কি ইসলাম আমায় ইসলাম দিনা ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ নিয়ে যদি কেউ চলতে চায় অন্য কোনো কৃত্রিম ধর্ম নিয়ে কেউ যদি চলতে চায় থাকে তাহলে আল্লাহর দরবারে সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না প্রথম একাতার উপরে একই পায়দা করতে হবে প্রথম একাতার উপরে একদিন পৃথিবীর পূর্ব হচ্ছে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহের নিকটে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি ছাড়া অন্য কোন নবীর আদর্শ গ্রহণযোগ্য নয় কিভাবে একথার উপরে বিশ্বাস পয়দা হয়েছে এটাই হল ইসলামের ফাউন্ডেশন এটাই ইসলামের কি তারপরে আরেকটি কথা শোনেন আল্লাহ হাই একজন মোহমেন খারাপ হতে হইতে যেখানে যাইবেন একজন কাফের ভালো হতে হইতে সেখানে পৌঁছতে কি শেষ পর্যায়ে পৌঁছলে একজন মোমেন খারাপের স্পেশন স্তরে পৌঁছলে সেখানেও ফাঁকা থাকবে মোমেন উপরের থেকে খারাপ ভিতর এ পর্যন্ত আসছে কাপের ভালো হইতে হইতে আসছে এর উপরে আসতে পারে না বুঝে আসছে মোমেন্ট খারাপ ভিতরিতে এ পর্যন্ত একদম নিচে এসে গেছে আর কাফের নিচের থেকে ভালো হইতে হইতে কত দূর আসছে এতদূর আসছে এ পর্যন্ত বসতে কি বলতেছে আল্লাহ বলতেছে একদম মোমেন একজন মুভমেন্ট মামলা উত্তর সে খারাপ করতে হতে যে জায়গায় পৌঁছবে একজন কাফের ভালো হতে হতে সে জায়গায় পৌঁছতে কি মহিলা খারাপ হতে হচ্ছে যেখানে পৌঁছবে একজন কাফের মহিলা ভালো হতে হচ্ছে তার কাছে পৌঁছতে কি আল্লাহ মানে যদিও কোন কাফেরদের কৃত্রিম আচার আচরণে তোমার কাছে খুব কি মনে হয় ভালো মনে হয় কোন মহিলার আকর্ষণে তুমি খুব আকৃষ্ট হও কিন্তু মোহমেন পুরুষ আর মহিলার সঙ্গে কোন কাফের তুলনা করছে কি আমাদের অনেকেই বলে যে একজন মুসলমানের দোকানে গেলে যে ব্যবহার পাই না একজন কাউফের দোকানে গেলে যে কি সুন্দর ব্যবহার সে বলে আপনি সদাই মিলিয়ে নেবেন না এরকম কথা বলে না এরকম কথা বলে না এই কথাটা ঠিক না বিরোধী তাহলে আজকে তাতে হবে আজকে কি করতে হবে করতে হবে তবে আপনারা যে দেখলেন তাহলে আট লাখ ভালো না এখন ভালো দেখলাম তো বলতে পারবো না এটা আবার কোন কথা কিভাবে একেবারে নবীওয়ালা আখলাখের পরিচয় দিচ্ছে চরিত্র দুই রকম একটা হল নবীওয়ালা চরিত্র আরেকটা হল সদাগরি চরিত্র কি ভাই দুই রকম আছে না সে যে ভালো ব্যবহার করতেছে গ্রাহকের সঙ্গে কি জন্য এটা কি আপলাকে নভবিনা আট লাখ সদাগরি সেই সদাইটা বিক্রি করে যেন বকরি ঢুকাবার জন্য পকেট মারার জন্য আসলে এটা তার আসল চরিত্র নয় এটা তার আসল চেহারা কি না এটা তার পলিটিক্যাল চরিত্র এটা তার রাজনৈতিক কি চরিত্র রাজনীতিবিদরা যখন ইলেকশন পিরিয়ডে আসে তাদের ব্যবহার একজন গরিবের সঙ্গে মন একা করলেও যেন বরকত হয়ে যায় একজন গরিবের সঙ্গে হ্যান্ডশিট করতে পারলে যেন সেই ধন্য হয়ে যায় কিন্তু এর তার খবর আর পাওয়া যায় আমাদের ছেলেমুলেরা খুব মজার স্লোগান দিয়ে থাকে যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি এটা তো খুব সবচেয়ে আবৃত্তিক শ্লোগান সবচেয়ে বাংলার আকর্ষণীয় স্লোগান হল আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এখন এটার অর্থটা সংজ্ঞাটা তুলে বেছে ফুলের অবস্থাটা কি ফুল যতক্ষণ বাগানো থাকে ততক্ষণ গ্রাম থাকে আর তাজা থাকে বাগান থেকে চলে গেলে আর গ্রামও পাওয়া যায় না আর আকর্ষণও কি থাকে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো আমরা সেই ভাই কিনা ইলেকশন করতে আসছি যতক্ষণ তিনি ইলেকশনের বাগানে আছে। ততক্ষণ তার চা পানি তা উসুল করতে পারে উসুল করে আনেন এরপরে শুভাইয়া চাইবে আর কাছে না মহানিত আসবে না আর এই ভারত চরিত্র আর হার ধরে পড়েছে তিনি কি আসবেন না কিভাবে কথা ঠিক না হয়েছে কারণ এই স্লোগানগুলি তো আর হসুর মার হতে আসে নাই সেগুলো হল স্বপ্ন ধর কারণ রাত্রে একজনের সব সকালে আসলে যে তার সম্পূর্ণ স্বপ্ন উঠছিল এটা সে চিন্তা করতে কি এবং কিছু সংকট তালে পোড়া তার সম্পূর্ণ জীবনদারি ফিরতেছে বিপন্ন ফিরতেছে ফোন ফোন দুদিন বাহারে চাপে আফসোসন পঞ্চমতে হয় আফসোসন পঞ্চমতে হয় যোগ বেন কোলে মনে যা আরে ফুলত বাগানে রাজনীতি করতে আসি দু চার দিনশোর ধামসা দেখা কথা দুনিয়া থেকে তো সুযোগ আর তার যারা নাকি দাম বালালি করেছ তারা হয়েছ ফুলের কলির মতো ফুলের পলি ফুটবার আগে সময় প্রকাশ রাজনৈতিক নেতাদের দালালি করতে গিয়ে মাথা সেখানেই শেষ শুয়ে গেলে কোন সুযোগ সুবিধাও তুমি হাজার করতে গেই পারলে না কিনা এটার অবস্থা নয় এই অবস্থার সৃষ্টি হতেছে না তো ভাই রম্পুল আড়াল আমি আমাদেরকে সত্যিকার দিন বুঝবার তথে কি দান তাহলে আমাদেরকে কি করতে হবে একজন মোমেনের সঙ্গে কাফের কোন তুলনা হয় কি বলেন মৌম্যান খারাপ হইতে হইতে যেখানে কাফের ভালো হইতে হইতে বসতে কি আমার দাবি নয় এটা কোরআনের কথা কার কথা কোরআন এবং সহি হাদীদের মারফত আমরা যা শুনব একাঠিক আর আমাদের চোখের দেখা শত শত ভুল হইতে কি পারে এটার উপরে দিন বৃদ্ধ চোখের দেখা ভুল হইতে পারে কোরআন হাকিসের আলোকে যা শুনবো সেখানে ভুল হইছে কিভাবে চরিত্র ভালো ব্যবহার চোখে দেখতেছে খুব ভালো মুসলমান দোকানদার মুসলমান থেকে অনেক কি ভালো কিন্তু কোরআন বলতেছে ভালো হইতে পারে না এখন কি আমাদের দেখাকে বিশ্বাস করব না কোরআনের শোনাকে বিশ্বাস করব করবো আগে এটা ঠিক করেন দেখা বিশ্বাস করবো না শোন বিশ্বাস করবো এল মনকোলা তো এলিয়া এল মনকোলা তেল এল মনকোলা তো গন্দা মি গুনা মে যারা কোরআন হাদিসে বিশ্বাস করবে তারা সত্যিকার বান্দা হবে তারা কি হবে আর যারা কোরআন হাদিসে বিশ্বাস না করে নিজেদের বাস্তব অভিজ্ঞতা নিজেদের ব্যক্তিকেল অভিজ্ঞতা নিজেদের চোখের ডাকা নিজেদের যুক্তি আর দর্শন নেওয়া চলিবে তারা বাঁধা হবে না তারা গান্দা হবে তারা মজা হবে কি হবে লাতে মহাম্মদ ভারতে গোপ্তা না গোপ্তাগর মোহাম্মদ রসুন গিয়ে যুক্তির আলোকে দর্শনের আলোকে বাস্তবাতার আলোকে প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতার আলোকে কোন কথা বলেন না সেই পর্যন্ত না পৌঁছে না শিবরাহিদ আলাহু ইসলাম সমস্ত ফ্রেস্টাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী বুদ্ধিমান কিন্তু তিনি তার বুদ্ধি আলোকে তিনি তার অভিজ্ঞতার আলোকে কোন কথাই কি বলেন না আর এর বাইরে হলো আমাদের যুক্তি আর দর্শনের বিদ্যা না আরেফে রুমির রহমতুল্লাহ বলেন যুক্তি আর বুদ্ধির জ্ঞান গুলো শয়তানি বিদ্যা কার বিদ্যা শয়তান আল্লাহের তরফ থেকে যখন আদেশ এসেছে আদেশ পাওয়ার সাথে সাথে ফেরেস্তারা মাইন আছে কি করেছে মাইনাছে শয়তান বলতেছে আগে আমি যুক্তির নিরীক্ষক যুক্তির কষ্টিপথর আল্লাহর আদুষকে যাশাই করিয়া দেবে যদি যুক্তির মানদণ্ড টিকে তাহলে বাড়তি করে আপত্তি কি তারপরে যুক্তির মানদণ্ড নিজের খেয়াল মসীমাকে দাঁড় করেছে আনা আরম্ভ করেছে আমি আগম থেকে উদ্যম আমি আগম থেকে উদ্যমানি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে রক্ষা করে দাবি করেছিলাম চোখের দেখা ভুল হয়। সাদা জামা যায় দিয়েছে এক লোক আরেক লোকে বলতেছে হলুদ রঙের জামা আসলে তার দেখা ভুল হয়েছে না তাকে জৈতিশ খরাই রোগে আক্রান্ত করেছে এই জিনিস সাদা জিনিসটা সে কি দেখবে তার দেখা দেখা ঠিকটা দেখা ভুল দেখতেছে একজন সেই বক্তা এক চেহারে করে কেন আসলে কি দুই বক্তা সেই জন দেখতে কারণ কি সেগরা থাকে তাহলে দেখা কি ঠিক হলো না দেখা ভুল হইল দেখা ভুল দেখা ভুল হইল কারণ হাদিসের আলোকে যাওয়ার সুন্দরটা আছে ভুলের সম্ভাবনা কি দেখা ভুল করে এখানে শত করা কারণ আপনার ছেলে আর অন্য লোকের ছেলে যখন মারামারি লাগে তখন আপনি নিজের ছেলে কোন দোষ থাকে প্রত্যেক বাবা কামে যে আমার জাদুকে মাইরা শেষ ঘুরে ফেলছে কি ঘটেছে এটা বাবায় দেখেনা কারণ আর অনেক ভাষায় প্রসিদ্ধ কথা রক্ত ও কি মহাব্বত মানুষকে আধা পহরা করে ফেল আমার জাদুক ঘুরে ফেলছে দেখা বল হইতেছি কি হয় না দেখা যে ভুল হইতেছে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই দেশে যারা করে যখন ইলেকশন আসে তখন তারা সেই এরকম নৌকা মার্কা উচিত তারা গাছের পাতার দিকে তাকাইয়া দেখে এখানে মধ্যে নৌকা মার্কা হইয়া গেছে তারপরে ওই পদ্মাতার মধ্যে নৌকা মার্কা উঠিয়া গেছে কিভাবে নৌকামার্কা দেখা না হ্যাঁ দেখো আর যারা নাকি একেবারে কি ওই ধানের তারা যেদিকে তাকায় শেষ দিকে খালি খেরের ভাড়া দেখে আর ধানের শীষ দেখে তারা আর কিছু কি দেখে না এই সবার হর চ পায় পি শর ধরে ফেরত বস কে দর জানো ফেবার চশমে বেদারম যে প্রেমে পড়ছে যে পাগল ঘুমছে যে যার অধিমার মাইকে পড়েছে আমার ভাই তোমার ভাই আমার মার্কা তোমার মার্কা এখন সেই দিকে তাকায় সেই মার্কা ছাড়া আর নজরে আসে কি ভাই ঘটনা ঠিকঠাক হয়েছে প্রেমে আর মত হচ্ছে আমাকে পড়েছি এখন আওয়ামী লীগের যত দুষ্কর আওয়ামী লীগ যারা করে কর্মী থেকে নেতা পর্যন্ত তাদের দৃষ্টিতে ভুল ধরা পড়ে बर ता ग्रामर पुक्ति दिए बना सरकार पार्टी डिसिशन नहीं है ये सबसे कि सूष्ट डिसिशन আবার যারা বিএনপি করে তারা বলে যে না আমাদের বিএনপির হাইকমান্ড যদি বিএনপির প্রেসিডেন্সিয়াল বডি যে ডিসিশন নিয়েছে এখানে কোন রং আর ভুল হওয়ার কোন সম্ভাবনা কি নাই এবং সেই পক্ষে গ্রাউন্ড থেকে শহর পর্যন্ত সমস্ত নেতা পার্টি নেতা উপনেতা যুব নেতা নেতা দায়লবন্দি দায়িত্ববন্দি যত আছে সবাই সেই পক্ষে দলিল ছাড়া তার বিপরীত কোনো কিছুই তারা কি করে না দেখেও না বুঝতেও কি তেন না আল্লাহ ওয়াহি না করতেন না আমাদের বিবেক যেখানে সংস্কৃত আছে বিবেক তার আগে আর বিশ্লেষণ নিতে পারে না সেখানে ওয়াহি সহযোগিতা করে সেখানে কোরআন আদির সহযোগিতা কি করে হিসাবে আমার আব্বা কি ভাই আমি একটু লম্বা চড়া আমার আব্বা কাছে দেড় হাত লম্বা এতে আমার কি আপা আমার না উচু আর এলোকটার না কি হিসাবে আমার কি আপা আমার তাঁত যেরকম চড়া এলোকটার এরকম চ্যাপ্টা এতে বুঝলায় এনে আমার কি আব্বা কোনো যুক্তি আছে কথা বেশি বলবো না বোধ হয় করতে হবে আমাদের চোখের দেখা ভুল হইতে পারে কোরআন এবং হাতিসের আলোকে যা শুনবো সেখানে কোন ভুল হওয়ার সম্ভাবনা কি না তাহলে কোরআন হাতিসের আলোকে শুনলেন একজন মনের খারাপ হইতে যেখানে পৌঁছবে একজন কাপের ভালো হইতে সেখানে পৌঁছতে পারবে না কিন্তু ছিল না একথার উপরে আমাদের অধিকাংশ লোকের হতিন না বিশেষ করে যারা বুদ্ধি বিক্রি করে তাদের নাই কিছুজীবী আছে তাদেরজীবী কিভাবে বুদ্ধিজীবী কাকে বলে বুদ্ধির বিনিময়ে জীবিকা নির্বাহ করে কি ভাই সুপারির ব্যবসায়ী কাকে বলে সুপারি বিক্রি করিয়াছে জীবিকা নির্বাহ কি করে এরা বুদ্ধি বিক্রি করে খায় শেষ পর্যন্ত বুদ্ধি এবং শেষ হয়েও গেছে এবং আর নিজেদের বাড়িতে বুদ্ধি নেই করে অনুবুদ্ধি যায় এদের এই কথা বুঝে কি আমাদের নবী রহমতুল্লাহ বলেন বলা আদম্ মেনে কালাও আবা আমে কতওয়ালাও কম রাস্তার পাশে একজন লোক পড়ে আছে কার লোক খুশ্রী বিস্ত্রী নাক কাটা অন্ধ চোখ নাই কানে শোনে না হাত নাই না পাও নাই পঙ্গু অর্থাৎ তার কোন ভালো দিক কিছুই কি নাই কিন্তু নওয়া চড়া করতেছে রু আছে নাজা করতেছে কি আছে রু আছে আরেক লোক রাস্তার পাশে পড়ে আছে হাত পাও নান অঙ্গ প্রত্যঙ্গ চেহারা সেরত একেবারে একেবারে দেখতে শুনতে ঠকের কানায় কিন্তু রুগু নাই এখন কোনটার দাম ল্যাংড়া সাগরের দাম বেশি না মরা হাতির দাম বেশি ল্যাংড়া সাগরের দাম বেশি না মরা হাতির দাম বেশি তাহলে বেহামল মহমেন্ট হল ল্যাংড়া সাগর আর মোটা মরা হাতি বুঝে আসছে একজন মৌমেন্ট বেআল হতে পারে তার রু আছে তার সিড়ে চলতেছে তার রু আছে আর একজন বেই কি নাই শিরা চলে না রুঘু নাই কিন্তু ধর টুক কোনো অভাব নাই নাক কোনো অভাব নেই চেহারা বরং কিন্তু রঘু নাই কি বলেন মরা হাতের দাম বেশি আর লগরের দাম বেশি দাম বেশি না নেহাই ভন্দ্র কাপড়ের দাম বেশি কারণ কাপড়ের রোহু নাই কাপড় কি নাই নাই নাই শিরা নাই পার্থক্য হলে মোহমেন জেন্ডা কাকরের লুকি সরা তো মরা আর জেন্দা যেরকম প্রতিযোগিতা চলে না তাহলে হবে মোহমেন আর কাঁপেরও প্রতিযোগিতা চলে না কিভাবে খুঁজে আসছে মুসলমান থেকে উত্তম আল্লাহর আলহামদুলিল্লাহ আবারও আমি কতটা দৌড়ে দিচ্ছি দিলের মধ্যে কতটা জমে যান মোমেন্ট খারাপ থেকে কিন্তু সেখানে সেখানে আলহামদুলিল্লাহ একটা দামি কথা বুঝাইতে সক্ষম হয়েছি নিজেও বুঝতে সক্ষম হয়েছে কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝের উপরে চলার তো আমার ভাইয়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে রাত্রে লাইট আর হারিকের বড় মূল্যবান তিনি যদি তাহলে ইসলাম আসার পূর্ব পর্যন্ত বিভিন্ন ধর্ম দামে ছিল এখন যদি সেসব ধর্ম নিয়ে কেউ চলে তাহলে সে কি হবে পাগল আমার কথা চলতেছিল তো চোখের মশলার থেকে মনে চোখের মাসলা থেকে কথা চলতেছিল না চোখ আল্লাহ দেওয়া লাইট কিভাবে আপনার হাতে যদি টর্চ লাইট থাকে আপনি অন্তত রাত্রের চলবার সময় লাইট কিভাবে ব্যবহার করবেন কি রাস্তার দিকে মারবেন না মানুষের চোখের দিকে মারবেন আচ্ছা সবাই বুঝে ফেলেছেন যদি মানুষের চোখের উপরে লাইট মারেন গন অফ বিজ্ঞানিক মাথা লাইট মারতে জানো না চামালের উপরে বলছে লাইট হাতে না ওনার বলবে না লাইট মারতে হলে তাহলে কি করতে হবে রাস্তায় আর যদি লাইট মানুষের দরজা দরজা দিতে পারে চোর হাইজাকার গণপিটারি লাথের উপরে লাভ দিস আর দিতে হবে তাইলে এত সহজে এই লক্ষ জনতা আপনারা বুঝে ফেললেন যে লাইট কিভাবে ব্যবহার করতে হয় লাইট ব্যবহার কিভাবে করতে হয় তার জন্য বক্তৃতা লাগবে না লিঙ্চার লাগবে না হাজ লাগবে না আপনারা সবাইকে বুঝতে পেরেছেন আচ্ছা লাইট বেচনার কোন সার গুণ আছে লাইট কি জন্য ব্যবহার করেন কি লাইটে দেখবে না চোখে দেখবে তাহলে চোখে দেখবে লাইট দিয়া চোখে দেখবে লাইট দিয়া তাহলে লাইটে চোখের সহযোগিতা করে তার নিজস্ব কোন ক্ষমতা পাওয়ার কিছুই কি লাইট কার সহযোগিতা করে তাহলে এখন চোখ কিভাবে ব্যবহার করতে হবে আগেই যাবে চল এক চোখ তিনি সৃষ্টি করেছেন তিনি আইনও বানায় আছেন হাবিব্লাহ আপনার মোহাম্মে পুরুষ মহিলাদেরকে এই খবর দেওয়া তারা যাতে তাদের এই লাইটকে হেফাজত করে লাইটকে যাতে পথের দিকে ব্যবহার করে লাইটকে যাতে মানুষের মুখে আর চোখে না যেভাবে সেভাবে যাতে ব্যবহার করে কে বলেছে। বলেছেন এখন আমাদের লাইট যে আমরা উল্টা ব্যবহার করতেছি আইন মাত্র করতেছি না আইনের বিরুদ্ধে করতেছি এখন লাইট হয়তো পাঞ্চ মানুষ ধরে পিটিয় দিলে শক্ততে পাঁচ একটা চোখের মালিক বলতেছে তোদের চোখ কথায় কি ত্রুটি করতেছে তোদের মনের ভিতরে কি কল্পনা এসেছে এখনো আসে আসবে সেই খবরও আমার কাছে কি তাহলে কি ভাই এখন কি লাইট নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না এখন এই লাইট কিট টেলিভিশনের উপরে মারা যাবে এই লাইট কি সিনেমার উপরে মারা যাবে এই লাইট কি বেগানার উপরে ব্যবহার করা যাবে যদি ব্যবহার করেন গণ তোলাই না ফেরিস্তা দোলাই কি ভাই কি দোলাই চলবে ফেরিস্তা দোলাই চলবে এখন গণতলের ভয়ে লাইট ঠিকমতো মতো ব্যবহার করেন ফেরেস্টা দলের ভয়ে কিভাবে চোখটা ব্যবহার করতে হবে এটা বুঝে আসছে এখন চোখটা হেফাজত করার নিয়ত করেন কেনা আসল গোলমাল করতেছে তহ মনে নোর না থাকার কারণে গোলমাল করতেছে এই জন্য আমাদেরকে তহা শিক্ষা দিয়েছেন اللهم اجعل من شمالي نورا الله مجعل عن نورا الله مجعل من خلبي نورا الله مجعل من فوق نورا الله مجعل تحدي الله اجعل في لساني نورا الله اجعل في اذني نورا الله اجعل في عيني نورا الله اجعل في لساني نورا الله اجعل في شحني نورا الله اجعل في قلبي نورا رسول كريم الله عليه وسلم مولার দরবারে ફરિયાદ করতেছে কারী তো সহি ডিসিশন নিতে পারবো না সহিবানে নোর দিয়া দেন চোখে নোর দিয়া দেন কানে নোর দিয়া দেন আমার গোষ্ঠের মধ্যে নোর দিয়া দেন আমার চর্বির মধ্যে নোর দিয়া দেন আমার রক্তের মধ্যে নোর দিয়া দেন আমার কলমের মধ্যে থাকতো তখন চোখ চুরি করবে না কাম চুরি করবে না জুবান চুরি করবে না তখন মন চুরি করবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটায় চলিবে সেটি পরিচালিত হইবে নোর হাসেল করতে হলে আলো হাসল করতে হলে কি করতে হয় ব্যাটারি চার্জ দিতে হয় না পাওয়ার হাউজ আছে না পাওয়ার হাউজের সঙ্গে যোগাযোগ করলেই তো কি হয় আলো আসে ব্যাটারির মধ্যে নোর আসে তাহলে মাহ এসেছি পুজোর গানের দিনের সৌগত আসছে কি জন্য ইমানের ব্যাটারি চার্জ পাওয়ার জন্য ইমানের ব্যাটারির মধ্যে আলো সঞ্চয় করার জন্য তাইলে ব্যাটারি কি বক্তৃতা করে করে আলো হাউজে পাওয়া দরবারে আসো মজলিশে আসো শুধু দিলি দিলি এরা এই সহমতের বরকত এই সহমতের ফয়েস তুমি আমাকে দেওয়া নাও লিপচারও শোনা লাগবে না বক্তৃতাও শোনা কি লাগবে না হাজরতের মজাদবির আহমদুল্লাহ বলে একটা মুরগি চুপচাপ কতগুলি নেওয়া বসে থাকে একুশ দিন পরে যখন বাচ্চা ফুটে তখন বাচ্চা দোস্ত দুশন আসাদ মুরগির বাচ্চা শত্রু চিনে মিত্র চিনে এবং মুরগা পায় নিজের পায়ের উপরে নিজে দাঁড়ায় নিজের ফ্যাক্টর নিজে তলাশ করতে থাকে ওই মুরগির সহপথে মুরগির সহপথে এই বাচ্চার মধ্যে বুদ্ধি বিবেচনা আরে মুরগির সবতে যদি হাসের ডিম রাখতে পারেন হাজারত বলে তোমরা দেখতে পাই যে মুরগির থেকে যখন নাকি হাসের বাচ্চা পড়ে সে তো পুকুরে নামিয়া সে তো তোর নদীতে নামিয়া সাপ লাইতেছে মুরগি আশ্চর্য হইয়া তামসা দেখে হাইরে আমি পুরো হইয়া গেলাম আমি পানি পিপলে আত্মচিৎকার করি আর আমার সবথ থেকে বাইর হইয়া যে কিভাবে পানিতে যে ওর ডালের ডালে সাপ ভাবে তোমরা যদি আলবের সহিত লেহাদের সহিত সত্যিকার মুরব্বীর সহপথে আল্লাহ এরকম বান্দাদেরকে মুরব্বী থেকে আরো বড় বানাইয়া দেয় আরো দামিও বানাইয়া দেয় কি বলেন ঘরে যদি অন্ধকার থাকে ঘরে যদি অন্ধকার থাকে রাত ভার ইদুর এসা থালি পাশ বর্তন নেয়া গেলে খটখট করতে থাকে আর তুমি মাঝে মাঝে ঝুঁক চুপ থামাইতে আসো আবার ঘুমাইতেছ আবার ইঁদুর বাইরে খটখট করতে আছে। রাত ভার তুমি ইঁদুর তালাই কিন্তু তারাইয়া শ্বাস করতে কি না তো বুদ্ধিমান যদি হও ঘরের মাঝখানে একটা বাতি জমা দাও বাতির আলো যখন চতুর্দিকে ছড়ায়া পড়বে সমস্ত ইঁদুর করে কি ঘর থেকে টুপিয়া রয়েছে একটাও আর বাইর হবে না তোমাকে আর চলাইবে না আসল কথা বলব কলবের ঘর দিলখানা কি অন্ধকার এই জন্য বিভিন্ন রকম প্রশ্ন আসতে আসে যত যুক্তিভাতী যত দার্শনিক আসে যত দর্শন যুক্তি যত গোষ্ঠীগত পেশ করে ওই যুক্তির পিছনে যুক্তি আসে এক যুক্তি খন্ডন হলে আরেক যুক্তি আসে আরেকটা কি আসে ইঁদুরের পিছনে দেওয়া চিকা আসে চিকার পিছনে দিয়া সাপ আসে সাপের পিছনে দিয়া বিচ্ছু আসে এরকম তোমার কলম আমার কলম যখন অন্ধকার প্রশ্নের সমাধান যতই দেওয়া হবে জবাব যতই দেওয়া হবে ও কিছুক্ষণ পরে প্রশ্ন সবার খটখ খটখট করতে থাকবে এক দাদার নির আরে আসা খটখট খটখট করতে থাকিবে এখন যদি সমস্ত প্রশ্নের সমাধান সমস্ত দর্শনের সমাধান করিতে হয় যেরকম বাটি জলাইলে ইন্দুরগুলি ঘরতে প্রবেশ করিয়া যায়গে তোমার আমার কলমের মধ্যে যদি ইমানের বাটি জ্বলাইতে ধরো মোহাম্মদুল রসুল্লাহ পরে হসনত না গুঞ্জর জমীন ও আসমা পর তবে হসনত ন গুঞ্জর জমীন ও আসমা দর হরি মে সে না নমকে চো যা করি দর হরি মে সি না হাই চো যা মালা তোমার হসেন সুন্দর্য তুমি আর কোথাও ঠাই পায় না এমন মরকামি বানাই আছে কত বুল ইমানের মত মামলা পাখের কুদরতের তেচল্লি একমাত্র কার কলমে ঠাই পায় তু হাই মহি থেকে মহলার তুমি হয়েছ অসীম সমুদ্রের মতো আমি হয়েছি ফোটাফানির মতো আমি তোমার সঙ্গে প্রেম আর ভালোবাসা করিব এই সাহস আমার তো নাই তু হাই মহিতে মুসলে আস তু আমি ও নবু ইন তোমরা আমাকে যদি দেখতে আর চাইতে চাও তাহলে কোথায় পাইবা তোমার মধ্যে তালাস করলে কি আমি সবসময় ধরন খুব বেশি দূরে যাইতে হবে না এই যে একটা আঙুল আছে কি ভাই এই আঙুলটা যদি কেউ কেউ দেখায় তাহলে সেটি খুশি হয় না যে সব সময় চিন্তা করে পায়খানা সাফ করে সেই আঙুলটা একজনকে মুখের কাছে নিয়ে এইভাবে এটা সেটু কি করার কথা কি ভাই প্রধান নিতে হওয়ার কথা না তবে সেই আঙুলটা দেখাবার পরে আপনি খেপলেন তাম দুনিয়াতে যত জাগা সম্পত্তি নীল কারখানার সাক্ষীকে ডিপসইকে দেয় যাকে কেউ দেখতে পারি না সে কি করে টিপসই দিলে তখন কি হয় ইন্টারে অস্ট্রেলিয়া ঝড়খান কারণ আল্লাহর কবি ঈর্ষাদ করেছেন আ দুনিয়া কি পাত হলো না পাক দুনিয়া কি সেই আঙুলটা দৈনিক পিসের দশ বারে চিন্তা সাপ করে না এই জন্য নাফাক দুনিয়ার সাক্ষী গুলোকে না যদি এত পবিত্র জিনিস দুনিয়া এত মজার জিনিসটা যে আপনাকে কি করতে হবে দলিল রাজ করতে কি দিতে হবে নাকের টিপ দিতে হবে নাকের টিপ জান আঙুলের টিক দেন কি ভাই যাওয়া লাগতেছে এখন এই আঙুলের তীত কেন দেওয়া হয় এই আঙুলের মধ্যে কয়েকটা রেখা আছে কয়েকটা কি আছে এই আমার আঙুলের যেরকম রেখা আছে পৃথিবীরকে এরকম তীতি উপর আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি হবে না বামাতের আঙুলের মধ্যে যে নকশা আছে এরকম নকশা বলার দ্বিতীয় কোন লোক তামাকাল্টে না পায়দা হইছে না পয়দা হবে আল্লাহকে বুঝবার চিহ্ন যদি আপাক আঙুলটা যদি এত বড় জল দিয়ে থাকে বাকিগুলির মধ্যে মেহনতার ফিকির করলে কি করিমান আল্লাহকে আল্লাহ আল্লাহের অস্তিত্ব আল্লাহ তিনি পায়দা হয়ে এই জন্য বছরের কিছু সময় আল্লাহ আল্লাহ সহমতে আসছে বাড়িতে কিছু সময় একেবারে চুপচাপ নীরবে সব থেকে আলোক হইয়া কিছু সময় লাগেবার চিন্তা করতে হয় না চিন্তা করতে করতে এরকম দামি হইয়া যাবেন রসুল করিম সাল্লাহ সাল্লাহ সাহায্য করেন লি মহাল্লাহ হি ভক্ত আল্লাহর সঙ্গে খাস প্রেম আর ভালোবাসার এমন কিছু সময় আমার রয়েছে কি বলে না আম্মা যান হজরত বলেন একদা আমি রসুল্লাহ খিদমতে উপস্থিত হয়েছিলাম তখন হুজুর একটা হাল ছিল আমি সেটা বুঝতেছিলাম না তখন আমি হুজুরের সামনে যাওয়ার সাথে সাথে আমাকে চিনে না জিজ্ঞাসা করে হুজুর কি করে না চিনে না আম্মা চান বলে তখন আমি পরে ছিলাম মানে আয়সাটা আমি আপনার স্ত্রী হুজুরের মানের আয়সা আরে আয়সা পয়সা কে আমি তো আয়সাও কি তখন আমি পরে চিনাম আপনার আদরের সাহাবি আবু বাকরের আপনার আদরের সাহাবি আবু বাকরের কি বলে সফরে হজরে হায়াতের সাথী হুজুরের সব সময় সাথী না তবে এতেকাল সময় হুজুরের মোহাম্মতের পরিচয় অন্যরা যেরকম দিয়েছে হজরত আবু বকর থেকে সেরকম পাওয়া যায় না হজরত হতাশ হয়ে গেছে আমার হুজুরতে কাল যে বলবে আমি তাকে সে আনু কেউ সালাম দিল নাই কথা জিজ্ঞাসা কি আর উপস্থিত ছিলেন না গ্রামের বাড়িতে ছিলেন সেখান থেকে আইশা হজুর সাল্লাহ ইসলামের কাছে গিয়ে চেহারা মোবারকের চাদুর সরয়া চেহারা মোবারকের চোখ বন্ধ আর উপস্থিত জনতাকে সামনে রাখা করলেন اما محمد الا رسول قد خلط من قبله الرسول. انك ميت انهم ميتون. ان كنتم تعبدون محمدا فان محمدا قد مهات. وان كنتم تعبدون الله تعالى فان الله حي لا يموت. قرآن شريفه الله فاعكبولة جن. محمد صلى الله عليه وسلم الله الرسول. তারা যেরকম ইন্তেকাল হয়েছে আর কি হবে ইন্তেকাল হয়ে যাবেন আমি জনতার সামনে ঘোষণা দিচ্ছি হজিবর আকরম সাল্লু সাল্লাম এই নরাঘাম থেকে বিদায় হয়ে গেছেন আইন কন্তমটা মোহাম্মদ কেউ যদি এতদিন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের পূজা করে থাকো না মোহাম্মদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম আর এই জগতে কি নাই তোমরাও চলে যাই বড় আপত্তি নাইন আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো আল্লাহর আল্লাহ তিনি মরেন না টেনে কি মরবেন না শোকের ভিতরে বক্তৃতা করে সবাই সুখ তার জন্য সুখ কম হ্যাঁ হাজারতের থানাবির আহমদুল্লাহ আল্লাহ আবু বকর এত কাছে মৃত্যুর ব্যাপারও তো কাছে মৃত্যুর ব্যাপারও কাছে না হুজুরের পরে সবার আগে মা আর ছেলের যদি নাকি এই দূরত্ব হইয়া যায় মায়ের সঙ্গে ছেলের দশ বছরের দেখা হবে না তখন মা বুক ফাটায় কাঁদে না ছেলে যদি বলো মা চিন্তা করবে না ছয় মাস পরে আপনার সাথে আমার কি হবে দেখা হবে তখন মায়ের মনে একটা খুশি আসে না আবু বাক্কর সিদ্ধিক তো হুজুরের সঙ্গে দেখা হচ্ছে মাত্র আড়াই বছর হলে এই জন্য তার মধ্যে ওই ভেরুসানি কি যাদের দৃঢ় রাজি আল্লাহ আনো সাড়ে বছর সাড়ে বারো বছরের পরে হুজুরের সঙ্গে দেখা হবে হজরতে ওসমান রাজি আল্লাহ তানো হুজুরের সঙ্গে চব্বিশ পঁচিশ বছর পরে দেখা হবে এই জন্য তারা ফেরিস বসে আবু বাক্করের তো ভেরুসানে কি কম এটা একটা ঘটনা আছে হুজুরের এতেকালের পূর্বে ফাতেমা রাজিয়াল আল্লাহ বলেন আমরা কাছে ছিলাম কিন্তু হুজুর তার পৃথির সঙ্গে বৃতান্ত গোপনে প্রাইভেট কথা বলেছে এইজন্য আমরা তাকে এই কথাগুলি আর এটা প্রাইভেট কথা আমাদের থেকে যখন মনে বলছেন আমরা এই কথা যদি জিজ্ঞাসা করি তাহলে তিনি হয়তো প্রকাশ করবেন না সব মিকা হবে এই জন্য আমরা সেটা জিজ্ঞাসা করব চেষ্টাও কি আপনার যে কানে কানে কি আলাপ করেছিল আপনি কেঁদে ফেলেছিলেন আবার দ্বিতীয়বার আলাপের পরে আপনি হেসে ফেলেছিলেন কি আলাপ করেছিলেন যদি আপনি বলতে বলে বাবা মাথাকে তাহলে বলেন নতুবা না কি তখন হজরতে ফাতে বলেন আব্বা যা আমাকে বললেন যে আমি প্রত্যেক রমজানে জুবাইস্লামকে একক্ষতর এবার প্রত্যেক বছর আমি রমজানে দশ দিন ই করতাম এবার বিশ দিন কাপ করেছি এবং আরো বেশি ইশারা ইঙ্গিত করে হুজুর সাম বললেন আমার যেন বিদায়ের সময় অতি কি কাছাই আসছে এই কথা শুনবার সাথে সাথে আমি কাজটা আরম্ভ করেছি আবার আমাকে টাকা কানে কানে বললেন বেটি বেটি সব সবাই আগে